আল্লাহ ব্যীত অন্য কারো কাছে সেখানে আমরা আলোচনা পেশ করেছিলাম আল্লাহর খান কয়েকটি আয়াত থেকে তিনি বলছেন তুমি চাও তো কার কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে আর এমন কারো কাছে তুমি চেও না যে কোনো কিছু উপকারও করতে পারে না অপকারও করতে পারে না এমন কাছে চেও না যে কোনো উপকার করতে পারে না যে কোনো ক্ষতিও করতে পারে না আর তোমার রিজিক চাও বিপদে বিপদগ্রস্ত অবস্থায় তুমি যদি বিপদ থেকে উদ্ধার পেতে চাও তাহলে তুমি আল্লাহর কাছে একমাত্র উদ্ধার কামনা করো আর আল্লাহ তোমার তারা বলছেন যে তার চাইতে বড় পথগ্রস্ত আর কে হতে পারে যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাকা এর চাইতে বড় পদভ আর কে হতে পারে কে হতে পারে পদপ্রস্ত যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে একদম পদভে যে আল্লাহ ছাড়া অন্য কাছে আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে একমাত্র আল্লাহ হচ্ছে সক্ষম প্রবল ক্ষমতার পরিকাগে একমাত্র আল্লাহ তিনি ছাড়া যত কিছু আসেন সবকিছু হচ্ছে অক্ষম প্রবল ক্ষমতার একমাত্র অধিকারীকে রাজা সবকিছুর উপরে ক্ষমতাবান যার ক্ষমতা কখনোই কমবে না যা কমেনি কমবে না যার কোন দুর্বলতা নেই কোনো দুর্বলতা নেই মাকলুকের দুর্বলতা আছে আমি এখানটায় বললাম সর্বোচ্চ ঠিকঠাক করে রাখতে পারবো তারপর আমি আস্তে আস্তে আস্তে লুজ হয়ে আসবে কিন্তু আমি বিশ মিনিটে আল্লাহ বলছেন তোমার রয়েছে কঠিন পাকড়াওকারী বাচ্চা কঠিন পাকড়াও করেন তিনি আল্লাহ দুর্বলতা নেইনি যত ক্ষমতা ব্যয় করছেন সেই ক্ষমতার কখনো শেষ হয়ে যাচ্ছে না ক্ষমতা সব কিছুর ক্ষমতা একটা সময় পুড়িয়ে যাবে সব কিছুর ক্ষমতা একটা সময় পুড়িয়ে যাবে দেখেন না এর আগে বড় পড়াশক্তি ছিল রাশিয়া ওর ক্ষমতা আজকে মাটির সাথে মিশে গেছে তার আগে বড় ছিল যেতে পারবো যে আল্লাহ ক্ষমতাকে টুকরো টুকরো করে দিয়েছেন খান খান করে দিয়েছেন দেখে পারবো তো যে যত বড় ক্ষমতার অধিকারী হোক কেন সেরাউলের মতো প্রবর ক্ষমতার অধিকারী ও যা বলছে তাই করছে যা বলতো তাই করতো দাবিও করে ফেললো পানির মতো পানির মতো আল্লাহর একটা মাতলক পানির মতো একটা মাতলক এই পানির মতো একটা মাতলোক এই মাতুলোকের মধ্যে আল্লাহ তাকে ডুবে মারছেন নমরুদের মধ্যে মশার মাধ্যমে যে কোনো কিছুকেই করওয়া করছে না তাকে আল্লাহ সহ একটা মশার কাছে একদম দুর্বল বানিয়ে দিয়েছেন মশার কাছে আল্লাহ যে দেখো তোমার এই ক্ষমতা আমার কাছে কিছু না বলো সেই অবস্থায় দেখা যাচ্ছে এগুলো দিয়ে কেন আল্লাহ তার পরিক্রমাকে মানুষের কাছে বুঝিয়ে দিতে চানা তিনি কিছু পারেন তার নিয়ন্ত্রণে কিছু আছে আল্লাহান তিনি ছাড়া যত কিছু আছে সব হচ্ছে সে সময় একজন ডাক্তার ছিল পিজি হসপিটালের বড় প্রফেসর নামটা মনে নেই উনি রুগী দেখতে এসছে ওয়ার্ডে রুগী দেখতে এসে রুগীর পা সেভাবে একদম রুগীর দেখতে দেখতে দেখতে হয়ে গেল যে মানুষকে বাঁচাবার জন্য জানেও না যে ওর পাল সেখানে আরেকজনের পাল দেখতে হয়ে গেছে তিনি হাসপাতালে পাঠানো অনেকদিন বারো তেরো বছর আগে তেরো চোদ্দ বছর আগে যে পাল্স দেখে ওর পালস দেখার মতো কেউ কেউ আল্লাহুল কয়টা কয়টা উদাহরণ বলব কয়টা উদাহরণ বলব তো তিনি ছাড়া যত কিছু আছে সব হচ্ছে অক্ষম লেখক রাহিমাউল্লাহ এইখানে এই অক্ষণের সর্বশ্রেষ্ঠ অক্ষণ্ডের মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী যারা অক্ষণদের মধ্যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী যারা তাদের কিছু দলিলকে নিয়ে এসে বলছেন এরাও অক্ষম অক্ষম এদের ভিতরে সক্ষম লেখক কিছু জড়িল নিয়েছেন যে এই অক্ষণদের মধ্যে সবচাইতে বেশি সক্ষম যারা সবচাইতে বেশি সক্ষম যারা যাদের কুদরা আছে ক্ষমতা আছে কিছু যাদেরকে দেওয়া হচ্ছে এরা পর্যন্ত অক্ষম তারা পর্যন্ত অক্ষম তাদের মধ্যে এই সপ্তম ব্যক্তি পরিচয় হচ্ছে তার হচ্ছে নবীর অস্ত্র তারা হচ্ছে নবীন যাদের অনুগত থাকে মালাইকার পর্যন্ত ফেরেস্তারা পর্যন্ত যদিও ফেরেস্তাদের ক্ষমতা এদের চাইতে বেশি আগামী সপ্তাহে যে বিষয়ে আলোচনা হবে যদিও ফেরেস্তাদের ক্ষমতা তাদের চাইতে অনেক বেশি কিন্তু তাদেরকে আল্লাহ তারা এই জন্য অনুগত দেন এদের কাছে আসে এদের কথাবার্তা শুনে এদের কথাবার্তা লেখে এদেরকে মনিটরিং করে সবকিছুই করে এদের অনুগত এদের পিছনে লাগিয়ে রেখেছেন এই নবীন গণ এরা পর্যন্ত অক্ষম এখন নবীনসুলই যদি অক্ষম হয়ে যায় পৃথিবীতে সক্ষম আর কে থাকতে পারে পৃথিবীতে আর কে থাকতে পারে সক্ষম যেখানে নবীনকে আল্লাহ তাহলে অক্ষম ঘোষণা করছেন যেখানে তাদেরকে বলা হচ্ছে যে না তোমার কোন নেই তুমি কোনো একটি আছো তোমার কোন ক্ষমতাই নেই তুমি কিছুই পারবে না কথা বলো না কথাবার্তায় বলো না তোমার কোনো কিচ্ছু করার নেই নদীয় শুধু উড়িয়ে দিচ্ছেন কথাই বলো তুমি এই সাবজেক্টে কিচ্ছু করো এ তাদেরকে যদি উড়িয়ে দেওয়া হয় তাদের কথাবার্তাকে যদি নাকচ করে দেওয়া হয় তাদের চাই যদি ধোপের চাহায় না শিখে তাহলে আর কারটা আর কোন পীর মুর্জিদের কথা নবীর যেতে পারে না কোনো না তার আলাদা মানে যেমন আলাই যেমন পীর সাহেবরা পীর সাহেবের মারি ফট হচ্ছে ভিন্ন পীররা আলাদা শরীয়ত মানে আলাদা কিছু করে আল্লাহ মধাল করেছে আলাম করে দিয়েছেন পীররা মতাল করে দিয়েছেন আল্লাহকে একদম হার করে দিয়েছেন তার মধ্যে লিখেছে মধ্যে লিখেছে তোমার পীর যদি তোমাকে আদেশ করে যে জায়নামাজটাকে তুমি সরাবের মধ্যে ডুবিয়ে রঙিন করে সেই জায়নামাজ বিছিয়ে সরাবের উপরে তুমি চিন্তা করবে তাহলে তুমি সেটাই করো কেন তুমি তো কিছু জানো না তুমি কি করে আল্লাহ আল্লাহকে পাবে তোমার পীর আল্লাহর মারে ভালো জানে তোমার পীর বলেছাই করো আর এক বিশ্বাস তার কিতাবে লিখেছেন যে তোমার পীর যদি তোমাকে জেনা করতে বলে তাহলে তুমি জেনা করতে চাও কেন কারণ তুমি জানো না তোমার পীরই ভালো জানে যে ওই জেনা করতে গিয়ে তুমি এ দায়ত যাবে এই হকারী পীরদের লেখা এই তারপরে ওই ওরা কথা লেখে সেটাই শরীয়ত মানতে পারে তারা বাধ্য না তাদের আলাদা কিছু জ্ঞান পরিমাণ আলাদা কিছু ক্ষমতা আছে আলাদা এই আছে যদিও এ কথা আল্লাহ সোহান ও তারা বলেন যত নবীর অজুলরা এসেছে প্রত্যেক নদীর অনুগত থাকতে হবে সমকালীন সময়ের মানুষকে আর যাকে সর্বশেষ করা হয়েছে তিনি একজন পৃথিবী ধ্বংস হয়ে পর্যন্ত তার অনুগত তার আইন কানুন অনুগত তার তার আদর্শের অনুগত থাকতেই হবে এটা হচ্ছে রব্বুল আলমিনের কথা তিনি বলছেন যে না এরা হচ্ছে সবাই মফলুক আর এই মফলুক হচ্ছে একটা মতক্ষণ হাল্লা ক্ষমতার কাছে এদের সক্ষমতা বলতে কিছুই কিছুই নেই যদি অক্ষম নাই হবেন সক্ষমই হবেন তাহলে কেন তারা মারা যাচ্ছে কেন তারা অসুখে পড়ছে কেন একজনের শরীরে কুষ্ট হচ্ছে কেন আরেকজন মাঠে এই মাঠের পেটের ভিতরের ভিতরে ঢুকে যাচ্ছে হ্যাঁ কেন আর এই অবস্থায় কাটাচ্ছে দিনকাল কেন আরেকজনের শরীর থেকে রক্ত ঝড়ছে কেন আরেকজনের দাগ ভাঙছে কেন আরেকজনকে এলাকা থেকে বের করে দেওয়া হচ্ছে কেন হচ্ছে যদি তারা সক্ষমই হবে রসুল যদি প্রবর ক্ষমতার অধিকারী হবেন তাহলে তাকে কেন এলাকা থেকে করে দেওয়া হল কেন তিনি ইজত করতে বাধ্য এত ক্ষমতার অধিকারী হবেন রসুল আবু কেন এত বেশি আক্রমণ করলো তার কেন তিনি যে আক্রমণটা কেন ঠেকাতে পারলেন না কেন এত প্রবের ক্ষমতার অধিকারী হবেন নদী हो। छोट छोटारा शरीर मे रेक बचे बचे आलोचनाओं নিজে নিজে সক্ষম শক্তিমান কোন সত্তা থাকে নবীকে ছাড়া তাহলে তাকে আমার কাছে আমার কোন সক্ষম জানে না যদি আমি গায়ের জানতাম তাহলে আমি সব আমার জন্য রেখে দিতাম আমাকে কোনো অকল্যাণ স্পষ্ট করত না আমি কিছুই পারিনা কিছুই জানি না আমার সাথে কি আচরণ করা হবে আমি আজ হজরতার বলছেন তিনি হচ্ছেন বা এখতিহাস সক্ষম তিনি বা তিনি হচ্ছেন বে্তিয়ার দিন জানেন যে একটু পরে কি করবে একটু পরে কি করবে কয়েকদিন হায়ার থাকবে কি খাবে রসুল যদি বাইশ পেয়ার হতেন নিজেই যদি সক্ষম একা একাধারে চল্লিশ দিন পর্যন্ত এক চিল্লা পর্যন্ত তারপরে চুলো চুলোতে আগুন জ্বালানো বন্ধ থাকলো কেন খাবার নেই চুলো আগুন জ্বলছে না না খাবার রান্না না করার মতো কিছুই নেই মায়া বলছেন যে দিনগুলো আমাদের কেটেছে এমন ভাবে যে একটা খেজুর থাকতো আমি অর্ধেক আর রসুল অর্ধেক থাকবো এখেতাম সারাদিনের খাবারে থাকে একটা খেজুর আর এক গ্লাস পানি মিষ্টি পানিও পাওয়া যেত না একটা খেছ দুইজনের তাই সারা দিন কেটে যেত দীর্ঘ চল্লিশটা দিন পর্যন্ত এভাবে আমাদের জীবন কেটে গেল আর চল্লিশ চল্লিশ না গিয়ে দেখে আরো চল্লিশ দিনে গিয়ে গোলা মুরগি আল্লাহ খাওয়া ওটাও আল্লাহ খাওয়া ইচ্ছে চল্লিশটা দিন এমন অবস্থায় গেলো মা আমাদের কাছে তুই মুসলিম পাবেন জিজ্ঞেস করছেন নজর আসলামের মৃত্যুর পরে আপনারা কি খেতেন তাহলে বলছে আমাদের কাছে দুটো কালো বস্তু থাকতো একটা হচ্ছে খেজুর কালো আর পাত্রের ভিতরে পানি রেখে দেখেন পানিটাকে কালো দেখা যায় আচ্ছা কালো দুটো থাকতো কোনো কোনো এই একটা খেজুরও ভিখারি আসতো তাকে দিতে হয়তো মা আসা যে নাবিজি সাল্লিয়াল্লাম আল্লাহ নাবী সাল্লাম তিনি বলতেন জামার নাবি বলতেন আমার নাবি আমার হতুন তিনি সকাল যখন হতো হজুরে আগে রোজা নিয়োগ করে থাকতেন নিয়োগ করে দেখতেন ঘরে কিছু আছে নাই নাই রোজা আছে আজকে আয়স আবার ঘরে কিছু চলে আসলো বা বাইরে সে কেউ খাদ্য টাদ্য দিল তখন খেয়ে বলতেন বলতে আয়সা রোজা নিয়ে ফেললাম থেকে আর আজকে তো আমাদের আরো বেশি আরো বেশি না হলেন এবারে অভুক্ত থাকে নিজে নিজের উপরে যদি কাপে থাকতেন সক্ষম থাকতেন তো আল্লাহ যত মাত্র রয়েছে সব মাত্র করছে একদম চাই সে পীর হোক মুর্শিদ হোক গাউদ হোক কুতুব হোক আফজাল হোক আকাদির হোক বুজুর্গ হোক যেটাই হোক না কেন সে হচ্ছে কি নদী পর্যন্ত আর নবী তো নদী কেন লেখক দুইটা উদাহরণ নিয়ে এসছেন একটা হচ্ছে পৃথিবীর প্রথম নাবী পৃথিবীর প্রথম মানুষ পৃথিবীর প্রথম ব্যক্তিত্ব তার উদাহরণ নিয়ে এসেছেন আর আরেকটা উদাহরণ নিয়ে এসেছেন যে তাই যে আদম আের পুত্রের মধ্যে বাপ অক্ষম বাপ অক্ষম বেটাও অক্ষম বাপ হচ্ছে মানুষের সরকার সকল মানুষের সরকার হচ্ছেন আর বেটা হচ্ছে সকল সন্তানদের সরকার উভয়কেই অক্ষম আল্লাহ কোরআন কত সুন্দর করে এই বিষয়গুলো পড়লো না খুব মজা লাগবে এই আয়াত আপনি না যে বাপ অক্ষম বেটার অক্ষম এই অক্ষম সেই অক্ষম বুঝতে এখানে লেখা আসবে তাত্ত্বিক যে বিষয়গুলো আছে কোরআন এই বিষয়গুলো বোঝা খুব জরুরি আল্লাহুলো বলছেন প্রথমে কথা এবং তিনি সেই এক সপ্তাহ থেকে চারজন স্ত্রীকে তৈরি করলেন আমাদের সৃষ্টি করলেন তার স্ত্রী করলেন আরামে একটু থাকতে পারেন স্বামীজাতে স্ত্রীর কাছে আরামে একটু থাকে এজন্য তিনি তাকে সৃষ্টি করলেন আদলের থেকেই তার স্ত্রী সৃষ্টি তার সৃষ্টি এখন বলছে সালাম্মা চা আমার সহাস করলেন গর্ব ধারণ করলেন না হামলান ছোট একটা গর্ব ছোট্ট একটা গর্ব ধারণ করলেন এরপরে তিনি যখন আবার করছে করছে তাহমা তাদের রবের কাছে কি আল্লাহ আপনি যদি আমাদেরকে একটা ভালো সন্তান দেন নিখুট একটা সন্তান দেন সুস্থ একটা সন্তান দেন যদি আপনি একটা সন্তান দেন কি করবো চাকরি অবশ্যই আদায় করবো অবশ্যই চাচ্ছে আল্লাহ পরে যায় আল্লাহ তারা বলছেন আল্লাহ তাদের দুইজনকে যখন সন্তান দিয়ে দিলেন ভালো সন্তান দিলেন তারা পিজনে সই করে ফেললো মা আদমেন বাবা আদমের মা আলাদা সই করে ফেল আল্লা সাথে সই করে ফেলেছেন আল্লাহ সাথে তারা সই করে এই যে বাবা আদমের ইতিহাস শুনেছেন কখনো যে তারা শরীর করেছে ওই যে শিখির উপর আদর ওইল বাবা শরীর করে যে প্রথম সন্তান হলো সাতানে তো এই কথা দ্বিতীয় সন্তান হল সন্তান বললো যে সিংহ যাবে পেটে বের হবে তৃতীয় সন্তান আমরা তারা ভালো দিলেন ভালো দেওয়ার পর তারা এই কেমন একটা বলেছিল সে সে নামটা রেখে বলেছিল না সে আল্লাহ ছাড়া গায়ুল্লাহার এজাদত করে নি কোনো পাথরের সামনে গিয়ে সেলটা করে কি শয়তান কেউ সেলসা করে নাকি শুধুমাত্র একটু আনুগত্য শয়তান করতে এই নামটা রাখবে ওনারা এই রেখে দিয়েছিল